আবু হুরাই রাহ রজ্লাহ তু আল্লাহুতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম দু রাকাত আদায় করে সালাত শেষ করলেন জুল ইয়াদাইন রদাহ তো আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সলাত কি কম করে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন আল্লাহ রসুল সাল্লু আল্লাম জিজ্ঞেস করলেন জুল ইয়াদাইন কি সত্যি বলেছে মুসল্লিগণ বললেন হ্যাঁ তখন আল্লাহ রসুল সাল্লা আল্লাম দাঁড়িয়ে আরও দুর রাকাত সালাত আদায় করলেন অতপর তিনি সালাম ফিরালেন এবং তাকবির বললেন পরে সাজদা করলেন স্বাভাবিক সাজদার মতো বা তার চেয়ে দীর্ঘ অতপর তিনি মাথা তুললেন সালামাহ ইবনু আলকামা রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি মোহাম্মদ ইবনু শিরিন রহমতুল্লা আলহীকে জিজ্ঞেস করলাম সজ্জা সাহুর পর কি তা আছে তিনি বললেন আবু হুরেরও রদিল তালাহ এর হাদিসে তা নেই